মিসো আর মখরাম্মা রদুল্লাহ তাল্হান্নতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামকে বলতে শুনেছি যে বনু মুগিরার লোকেরা তাদের মেয়েকে আলী যেন বিয়ে করেন এই অনুমতি চেয়েছিল আমি এর অনুমতি দিতে পারি না